খুদা রক তো মুজকো হলো নাশকে মুশুক নাশ বে চারা নারা সত্য য়াল না পাকি দেয় না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন্ন ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন্ন গেলে আপনি আমাদের ইমানকে মজবুত করে দেন মাফিল কে আপনি হেদায়তের জন্য কবুল করেন হাজির হইলাম আপনার কাউকে বিদায় নাহি মোহাম্মদি সাবিআ ও আত্মাই রহমতি কে গায়ে আসসালামুকুম রহমত আল্লাহ الله আসসালামক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না হামদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুর URI আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু রহিম ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا النبي يا حبيبا يا সালাম ঔম হুম ঔোনা সালা স্যদ নবীনাম বিস্মিল্লাহি রাহী রীন দিল ইসলাম الله আপনাকে আমাকে যখন দুনিয়ার থেকে ইসলাম মুসলমান বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সব বাহিরের মাইকের সামনে দেন আচ্ছা স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিশ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় মাহফিলের দাওয়াত আপনাদের ডাড়ে ডাড়ে কানে কানে পুষাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারেনি কথে কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে কেউ বা বেহুদা গল্পগুজাবের মধ্যে কপাল পোড়া আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পোড়া আসতে পারে নেই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাপাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলা হাজির হয়ে গেছে আল্লাহাক রাহামী তৌফিক না পারতাম না করিয়া গুরুত্বপূর্ণ এক মাসলিশে আসার বসার বলা সোনার তৌফিক আল্লাফাক দান করছেন এর জন্য বেজান না খুশি যেন আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি মাজলিস যেমন গোসল করার আগে তো শরীরের মধ্যে অনেক ময়লা ছিল ভালো মত গোসল করার পর ময়লা সব পরিষ্কার হয়ে যায় সাফ হয়ে যায় ঠিক মাজলিসে ঢোকার আগে তো আমল নামায় বহু গুণা ছিল আল্লাফা কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে গুণা সব সাফ হয়ে যাবে পরিষ্কার আমার সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন সাক্ষী থাক এই মাজলিশের গোটা বান্দাদের গুণাখাত আমি মাফ করে দিচ্ছি গুরুত্বপূর্ণ দামি মাজলিস এই মাজলিস দামি হওয়ার কারণে গোটা মাজলিসকে ফেরেস্তারা ঘিরে ফেলা দিচ্ছে ভাষ্য আলোচনা শুরু করছেন অনেক গুরুত্বপূর্ণ দামি মাজলিস শুধু তাই নয় হাদিস কুস্তির মধ্যে আল্লাপাকরমান যদি তুমি একা একা জিকির করো আমি তোমাদের কত দামি কথা আল্লাহাকে আমাদের জিকির করবেন আল্লাহকে আমাদের স্মরণ করবেন আল্লাহ আমাদের আলোচনা করবেন এর চেয়ে বড় দামি আর কিছুই হতে পারে না قال الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظنك بي وانا معه اذا ذكرني فاذكروني বন্দা যখন আমাকে এক একা শরণ করে আমিও তখন তাকে এক একাই স্মরণ করি বন্দা যখন মাজলিস মিলায় আমার স্মরণ করে আমি তাদের চেয়ে উত্তম মাজলিস সমান হবে কিন্তু রেজাল্ট সমান হবে না বয়ান সবার জন্য রেজাল্ট কথা বলেন না কেন ম্যাক তো সমস্ত জমিনের মধ্যে সমহারে বৃষ্টি পশন করবে মেঘ সমস্ত জমিনের মধ্যে সমহারে বৃষ্টি পশন করবে কিন্তু সমান না ফসল জমিন অনুযায়ী যেই জমিন এক নাম্বার তার মধ্যে ফসল এক নাম্বার যেই জমিন মধ্যম তার ফসলও মধ্যম যে জমিন অধম তার ফসম অধম আর যে মাকরা যেমন পর্যন্ত বৃষ্টি পড়লেও সেখান থেকে একটা গাছ উঠবে না কিন্তু বৃষ্টি ঠিক মতোই বর্ষিত হইছে কিন্তু রেজাল্ট জিরো ওস্তাদ সমস্ত ছাত্রকে সমহারেই পড়ায় একই ভাবে পিসিন দেয় একই ব্লার বোগে অঙ্ক করায় গ্রামার পড়ায় রেজাল্ট আবার কেউ ঠিক আমার বয়ান তো সবার জন্য সমান হবে একই মাউথপিস থেকে একই হরেনের মাধ্যমে আপনারা বয়ান শুনবেন একই মাজলিশে বয়ান হবে রেজাল্ট সমান না রেজাল্ট সমান না রেজাল্ট পাত্র অনুযায়ী পাত্র অনুযায়ী টিউবওয়েল তো সবার জন্য পানি সমান দিবে কিন্তু যে যেভাবে পাত্র নিয়ে যাবে টিউবওয়েল সেইভাবেই তাকে পানি দিবে যার পাত্র ছোট তার পানি তো অল্পই যার পাত্র অনেক বড় টিউবওয়েল দিতেই থাকবে ওর মধ্যে পানির কোনো অভাব নাই তুমি যত বড় পাত্র নিয়ে আসো না কেন গোটা পাত্র টিউব ভরে দিবে কিন্তু দেখার বিষয় তোমার পাত্রের অবস্থাটা কি ঠিক না ঠিক বয়ান সবার জন্য সমান রেজাল্ট সমান না যাদের কলব যেই অনুযায়ী যাদের কলব যাদের পাত্র ধারণ ক্ষমতা যেই অনুযায়ী তার হেদায়ত সেই অনুযায়ী কিন্তু খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা বুসারিহিম গিজাওয়া ওয়া সাওয়া আলাইহিম анজারতাহুম আমলাম যাদের কলবের মধ্যে আল্লাহ যাদের পাত্রের মুখ হাজার ও বৃষ্টি বর্ষণ হোক না কেন টিউব যতই পানু দেখ না কেন সেই পাত্রের মধ্যে এক ফোটা পানীয় ঢুকবে না ঠিক যাদের কলবকে আল্লাপাক মহল লাগাই দিছেন এর জন্য আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই হাজারো বাচ্চাকে আল্লাহাকে হেদায়ত দিছে কিন্তু আল্লাহা বাপকে হেদায়ত থেকে মাহরুম করে দিচ্ছে আপনি কি দেখেন নাই হাজারো বাপ কে আল্লাহক হেদায়ত দিছে স্বামীকে হেদায়ত থেকে মাহরুম করিয়া দিছে আপনি কি দেখেন না হাজারো স্বামীকে আল্লাহ হেদায়ত দান করছে কিন্তু স্ত্রীকে হেদায়েত থেকে মাহরুম করিয়া দিছে আপনি কি দেখেন একই ঘরে বড় ভাই ছোট ভাই বসবাস করে ছোট ভাইকে আল্লাহ হেদায়ত দান করছে কিন্তু বড় ভাইকে আল্লাহ হেদায়ালিক হেদায় আল্লাহ একমাত্র আল্লাহ শরীফের মধ্যে মায়ুরুদ্দুল্লভি হুফি আল্লাফাক যার কল্যাণ চান ভালো চান আল্লাফাক তাকে দিনের সমুজ দান করেন ইউ আলিমুদ্দিন বলেন দিন বলছে ইউ আলিমুদ্দিন বলেন নেই আল্লাফাক তাকে দিনের এলাম দান করেন এই কথা বলেন নাই বরং দিনের বুঝ দান করেন বুঝ আর জানা এক জিনিস না জানার আর বুঝ এক জিনিস না বুঝছেন আমার কথা বুঝেন নেই এক ব্যক্তি মিষ্টির উপরে রসমালাইয়ের উপরে ডক্টরেট করছে মিষ্টির উপরে ডক্টরেট কোন উপদান মিষ্টির মধ্যে আছে কোন থেকে মিষ্টির সৃষ্টি হয় গরু দুধের মধ্যে কি কি উপাদান আছে গরু কি খায় তার মধ্যে কি আছে স্থিস করছে এরকম বিশাল বিশাল বই করে ভালাইছে মিষ্টির উপরে সে ডক্টরেট করছে জানার কোনো অভাব তার মধ্যে নাই জানার কোনো অভাব মিষ্টি সম্পর্কে জানার কোনো অভাব তার মধ্যে নেই কিন্তু কপাল পরে মিষ্টি খায় নেই মিষ্টি বলেন মিষ্টি কি ধরনের এইটার বুঝ তার মধ্যে আছে বুঝ নেই মিষ্টি সম্পর্কে জানা আছে কিন্তু মিষ্টি কি কেমন স্বাদ এই বুঝ তার মধ্যে নেই কথাটা বুঝাতে পারি নেই বুঝ আর জিনিস জানা ভিন্ন জিনিস ক্যালকাটা এক হিন্দু পান্ডিত আসছে যে আমিও তোমার নবীর সম্ভার কিছু বলতে চাই কিছু আলোচনা করতে চাই মুসলমানও খুব খুশি হ্যাঁ করেন ভালো করতে থাকেন হিন্দু পান্ডিত খুব সার গর্ব আলোচনা করছে এত্তি চিন্তা করা একজন হিন্দু পন্ডিত আমার নবীকে যেভাবে চিনছে আমরাও সেইভাবে নবীকে চিনতে পারিনি মসজিদ থেকে এক মূখ মুসলমান তারাই বলছে পরিচালক সাহেব আপনার কথা ভুল উড্ড করেন কথা আপনার কথা ঠিক না হিন্দু পন্ডিত নাই আমরা হয়তো বেশি জানি না কিন্তু সে জানি নাই বিদায় ইমান আনতে পারে নাই নবীকে চিনা এক জিনিস নবীকে নবী সম্পর্কে জানা ভিন্ন জিনিস আপনি একজন হিন্দু বা খ্রিস্টান ইয়াহুদি আপনার জেহেন ভালো কোরআন মুখস্ত করে ফেলান অসুবিধা কি আপনাকে কি দিবে এমন কি ক্যালকাটা অনেক ইসলামিক ইতিহাস এই যে বর্তমানে মমতা ক্যালকাটার উনি হিসেবে পড়াশোনা করে জানান নাকি ইসলামিক স্টাডিজ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে উনি কিন্তু ইসলামিক স্টাডিজের হিস্ট্রির মাস্টার্স বাস মমতা ব্যানার্জি ইসলাম নিয়ে পড়াশোনা করছে হাজারা হাদিস নিয়ে পড়াশোনা করে আর হাজার ইউনিভার্সিটিতে অনেক পড়াশোনা করে অনেক মেয়েরা করে হাদিসের উপরে জানার উপর অসুবিধা কি আমরা বিভিন্ন সাবজেক্টের ডক্টরেট করি না লাননের উপরে কেউ ডক্টরেট করে না করতেই পারে জানতেছে জানা এক জিনিস ভুজ ভিন্ন জিনিস আমার নবী সম্পর্কে অনেক খ্রিস্টানরাও জানতে পারে নাই আর আমরা হয়তো বা তাদের মতো জানি না কিন্তু আমার নবীকে চেনার কারণে আমরা আমাদের সের আমার নবীর পান দিচ্ছি মিটাই দিছি মানে যা চায় তাই করতে পারেন কিন্তু নবী সম্পর্কে জানতে পারেনি জানা একদিন আল্লাফাকেন ভালোবাসেন আল্লাপাকুফু দিন দিনের সমুজ দান করেন বুঝ দান করেন ইউ আল্লিমুদ্দিন বলেন নাই যে আল্লাহাক তাকে দিনের অনেক জ্ঞান দান করেন এলম দান করেন এই কথা বলেন নাই বলেন তাফাক্কুফুদ্দিন আমাদের জুয়ে সাহেবের সাথে যে দিন এমন একটা জিনিস দিন এমন একটা জিনিস যখন দিন কারোর কলবের মধ্যে চলে আসে তখন দিনই থাকে আর সপরায় দেয় দিনের মোহাবত স্ত্রীর করে দেয় দিনের মোহাবত দলের মহাব্বতকে তুচ্ছ করে দেয় এর জন্যই তো সাহবাইকার দিনের সমুদ আসার কারণে তৎকালীন সময় ট্রেন ছিল না বাস ছিল না এই লোকগুলি কেন আটছিলেন কি কারণে আটছিলেন কি আসছিলেন অথচ গোটা এরিয়াটা ছিল প্রত্যলেকদের দেশ মূর্তি দেশ ভয় ভীতির দেশ আজকে দেখেন এই কেউ ইরাকের কেউ আরবের এখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে আমাদের এখানে নদ নদীর দেশ যেখানে কিচ্ছু ছিল না যানবাহন এখানে আসতেন কেন একমাত্র দিনের সমুস দিনের বুস আল্লাফাক তাদের মধ্যে না বিল্ডিং ঠিক না ভাই হোক এর জন্য দিনের সমুস সবচেয়ে দামি দিনের বস সবচেয়ে দামি আর আল্লাফাক যাকে ভালোবাসেন যাকে মহাব্বাত করেন তাকে দিনের সামুজ দান করেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ করেন আমাদের সবাইকে দান করেন যেহেতু শুধু একটাই ধর্ম সেই ধর্মের নাম ইসলাম এছাড়া সব ভেজালযুক্ত অযৌক্তিক যার কোনো যুক্তি নাই যার কোনো কিচ্ছু নাই চলছে তো চলছে সবাই চলে তাই চলি কিরে ভাই তুই দৌড় কেন সবাই দৌড়াই তাই দৌড়াই তুই কেন। সবাই হাসে তাই হাসি তুই কাঁদো কেন সবাই কাঁদে তাই কাঁদি জানি না কেন কাঁদি কেন দৌড়াই কেন হাসি ওই লোকগুলি জানি না কেন আমি মূর্তি পূজা করতেছি ওই লোকগুলি জানি না আমি কেন নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া সেই মূর্তিকে পূজা করি আবার নিজের হাতে সেই মূর্তিকে পানির মধ্যে ভিজাইয়া দিয়া আমার সেই মূর্তিকে কেন অপমান করতেছি ওই ব্যক্তি নিজেও জানে না কী কথা বুঝাতে পারি না ওই ব্যক্তি নিজেই জানেন একজন জানোয়ার গরু সেই গরুকে কেন আমি দেবী মানতেছি কেন গরুর পোশাব আমি খাইতেছি কেন গরুর পায়খানা দিয়ে আমি পবিত্রতা অর্জন করতেছি ওই ব্যক্তি নিজেও জানে না সবাই করে তাই করতেছি সবাই করে তাই করতেছি কিন্তু গোটা দুনিয়ার মধ্যে শুধু একটাই ধর্ম ইসলাম যে কেতাবের প্রথমে লেখা এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো শোভা নাই বোঝেন নেই যদি আপনার আপনার নজরে সন্দেহ ধরা পড়ে আপনার নজরে ভুল ধরা পড়ে যদি ধরা পড়ে ধরে নেন মনে করতে হবে কোরআনের ভুলের কারণে ভুল ধরা পড়ে না অযোগ্যতা থাকার কারণে ত্রুটি থাকার কারণে আমি ভুল দেখতেছি আসলে কোরআনের মধ্যে ভুল নাই ভুলটা আমার মধ্যে কি কথাটা বোঝাতে পারে ভুলটা আমার মধ্যে ভুলটা মধ্যে না যেমন রসগোল্লা পচা রসমালাই পচা রসমালাই নষ্ট না তুমি অসুস্থতার তার কারণে তোমার জিব্রা পচিয়া গেছে এর জন্য তুমি রসগোল্লার মধ্যে ত্রুটি দেখছো আসলে ত্রুটি রসগোল্লার মধ্যে নাই ত্রুটি তোমার নিজের মধ্যে ঠিক কোরআনের মধ্যে কোনো ভুল ধারা পড়লে কোনো সন্দেহ সৃষ্টি হলে মনে করতে হবে আমার মাথায় কমতি মাথার মধ্যে গোবর উমিনী বলছেন যে সামান্য পরিমাণ জ্ঞানের বাহিরে আমি তোমাদেরকে জ্ঞানী দান করিনি কাজী আল্লাহ হেদায়তামের ইহদিনাজ কত সুন্দর আল্লাহ কত মহাব্মাতেন আমাদেরকে কাছে যত সুন্দর চাইবে উলের থেকে তত বেশি পাওয়ার আশা করা যায় কোনো ব্যক্তি যদি কারোর কাছে চাওয়াটা সুন্দরভাবে হয় তাহলে যার কাছে চায় তার থেকে অনেক বেশি পাওয়ার আশা করা যায় কিন্তু চাওয়া যদি সুন্দর না হয় দেখবেন অনেক হুজুররা যখন কালেকশন করে যার কালেকশন করার অ্যাপ্রোচটা সুন্দর কালেকশন বেশি হয় না কম হয় কিন্তু যার অ্যাপ্রোচ ভালো না আমাকে দেবেন না কেন আপনার বড় লোক আমি খুদার্থ দেন টাকা দেবেনা লাগতি দেবে ফাজিল জায়গা পয়স না যা কেন যদি। ওই ব্যক্তিকে বলে আমি গরিব আল্লাহ আপনাকে জমিদার আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ আপনার বাবাও সকী আপনার দাদাও সখী আপনার সবাই সখী আপনারা গোটা এরিয়ার মানুষকে দেখে শুনে রাখছেন সবাইকে নাম দক্ষিণা করছেন আপনাদের দানের ইতিহাস গোটা এরিয়ার মানুষ জানে প্রশংসিত এই গোটা পরিবারের অবস্থা তুই যত সুন্দর ভাবে বলবে আমাকে এর জন্য বড়দের কাছে চাওয়ার সময় খুবই সতর্ক থাকা চাই এর জন্য দেখবেন বড়দের কাছে দরখাস্ত করার সময় আদব থাকাঠাই বড় প্রথমে বড় দেখবে যার দরখাস্তর ভাষাগুলি কেমন হয়েছে ওর কাগজ কেমন আমাকে সম ঠিকঠাক মতো দাঁড়িয়ে নেই ঠিক হয় নাই বাতেল ঠিক না আল্লাহ রাবুল আলামিন তিনি তো সবার বড় আল্লাহ আলা আল্লা কলিস সবার সে বড় কে সব দিক থেকে আলাকুল্লিস সব দিক থেকে সব দিক থেকে কে বড় সমস্ত কিছুর দিক থেকে সব জিনিসের দিক থেকে কে বড় বরেন আল্লাহু আকবর আওয়ামী লীগ বড়ো না আমাদের প্রাইম মিনিস্টার বড় ঠিক আছে না শেখ সাহেব বড়ো জিয়াউর রহমান সাহেব বড় এসার সাহেব বড়ো কে এইটা কলমের মধ্যে ঢুকাও এই ইমানটা প্রথম নেও বড় মেয় বড় না অমুক মেয় বড় প্রধানমন্ত্রী বড় না ওই সেনাপতি প্রধান বড় না আইজি সাহেব বড় প্রধান বিচারপতি বড় প্রাইম মিনিস্টার বড় না প্রেসিডেন্ট বড় না বড় এর জন্য দেখেন না বার বার আল্লাহবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর যা শেষ দেয় আল্লাহ আকবর ও টাবার শেষ দাদা আল্লাহু আকবর কি শিক্ষা দেয় এই অন্তরের মধ্য থেকে সমস্ত বরফ থেকে শেষ কর আল্লাহেন্ট সাহেব তুমি বড় দল আমার কাছে বড় নেতা আমার কাছে বড় কেউ বড় না বড় কে সবকিছুর বড় আল্লাহ এইটা কলবের মধ্যে বসা কি কথা ঠিক না কিন্তু আমরা বসাইতেই পারি না কলবের মধ্যে যা তুই সেখানে আল্লাহ আকবর সব জায়গা আল্লাহু আকবর সবচেয়ে বড় কে এই বড়র কাছে আমরা বড় গোলাম ছোট চাইব আমাদের জানা নাই চাবো কিভাবে যেহেতু মেহরবান দেখবেন কোন অফিসার যদি কোন কিছু আপনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করে তখন সে বলে তুমি এই এইভাবে দরখাস্ত করো কি ভাই কি দেখছেন দুনিয়া নিয়ে কারণ তুমি দরখাস্ত এরকম এরকম করো কি বলে কি বলে না তার মানে অফিসার কাজটা তোমাকে দিবে এই কাজটা সিদ্ধ করবে কিন্তু তোমার দরখাস্ত পদ্ধতি জানা নাই সে দয়া পরপোশ হয়ে তোমাকে পদ্ধতি শিখায় দিচ্ছে এই পদ্ধতি তুমি দরখাস্ত করো ঠিক মাওলায় আমাদেরকে দিতে চায় কিন্তু দরখাস্ত করার নিয়ম আমরা জানা নাই দরখাস্ত করার নিয়ম আল্লাবা কেমন নিজে শিখাইয়া দেয় দরখাস্ত কর প্রথম দাঁড়া দ্বারা বাড়া যে সমস্ত শরীরকে পবিত্র কর যদি গোসল ফরস হয়ে থাকে গোসল কর যদি উজু না থাকে উজু কর তোর কাপড়কে পবিত্র করার খবর দ্বারা আমি বললাম পবিত্র আমার কাছে কোনো পবিত্র মানুষ দাঁড়াতে পারবে না তোর কাপড়কে পবিত্র কর এরপরে তোর শরীর পাক কর যে এইখানে দাঁড়াবি সেই জায়গাটাও পাক যেহেতু মামলায় কি পবিত্র মাওলায় পাক না ভাই সুবাহ কি কথা ঠিক না সুভান কি আতানা যাহু আন আমি আল্লাহ ফাঁকের পবিত্রতা ঘোষণা করতে আছি সমস্ত আয়েবের থেকে দুস্ত্রুতির থেকে কি কথা ঠিক না সমস্ত আয়েব থেকে নোকান থেকে আল্লাহ পবিত্র আতানাজি আন জামিল সোভান আল্লাহর অর্থ হলো এইটা আন জামিল মা নাক আমি আল্লাপাকের পবিত্রতা ঘোষণা করতেছি সমস্ত দোষ ত্রুটি থেকে সমস্ত এই সোহানো অর্থ হলে এইটা কি কথা ঠিক না সোবাহানবিত্র কাজী তোর জামা পবিত্র কর তোর পোশাক পবিত্র কর শরীর পবিত্র কর এরপরে পাঁচ জায়গায় দাঁড়া আল্লাহ আল্লাহ কর সমস্ত থেকে ফারাক করিয়া ফেলা তোমার কলফের মধ্যে আর কিছু খেয়াল নেই একেবারে ধ্যান কোন দিকে আল্লাহর দিকে ঠিক না এরপরে সানা সানাপড় এরপরে শুরু করিল্লাহিনিস রহমান এইবার চাওয়া আল্লাহ আল্লাহাম সমস্ত প্রশংসা কার জন্য রব্বিল আলমিনের রব গোটা আলম আলমের সমা আলামিন আলম বলা হয় পতাকাকে পতাকা পতাকা আলম বলার কারণটা কি পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায় যেমন তলার খেজুর গাছ কোন দেশের পরিচয় সমস্ত জায়গায় সবুজ মাঝখানে বিশাল গোলাকার লাল জন পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায় যদি আলম কে আলম বলা হয় পরিচয় পাওয়া যায় ঠিক না দলীয় পতাকা দলীয় এই পতাকার মাধ্যমে দলের পরিচয় পাওয়া যায় এর জন্য পতাকাকে পতাকা বলা হয় আলম গোটা আলমকে কেন আলম বলা হয় মাস একটা আলম গাছ একটা আলম সূর্য একটা আলম চন্দ্র একটা আলম তারকা একটা আলম আমরাও আলম পড়তে চক্ষু একটা আলম পড়তে টা পশম একটা আলম এই আলমকে কেন আলম বলা হয় যেরকম পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায় আর এই গোটা দুনিয়ার প্রত্যেকটা জিনিসের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায় আল আমিন এই জন্য আলমকে আলম বলা হয় আমার মাওলায় গাছটাকে কিভাবে বানাইলো কোথার থেকে এই গাছের মধ্যে এই রঙ আসলো একই জায়গার থেকে খায় একই জাগার থেকে পানি টানে খেজুর গাছের মধ্যে রস আসে কিন্তু নারিকেল গাছের মধ্যে রস কেন আসে না তাল গাছের মধ্যে কেন আসে না আবার একই গাছের মধ্যে একই জাগার থেকে খায় মাদার এক রকমের আম গাছ অন্য ধরনের আবার দেখা যায় একই ধরনের আম গাছ কিন্তু লেংরার স্বাদ এক ধরনের ফজলির স্বাদ ভিন্ন ধরনের গোপাল ভিন্ন ধরনের চষা আমের স্বাদ ভিন্ন ধরনের অত সবই আম গাছ কে বানাইল একই পুষ্করির মধ্যে একই খাদ্য খায় অথচ ইলিশের মধ্যে স্বাদ এক ধরনের রুই মাসের সাত ভিন্ন ধরনের কাতল মাসের অন্য ধরনের অথচ খাদ্য সবাই সমান এই সুন্দর কিভাবে এরকম হরেক রকমের মাছের মধ্যে সাত কে লাগাইলো। একই ঘাস খাই একই পানি খায় একই খৈল ভুসি খায় কিন্তু খাসির ঘোষে এক ধরনের সাত ছাগলের মধ্যে ভিন্ন ধরনের স্বাদ রাম ছাগলের ভিন্ন ধরনের স্বাদ গরুর মধ্যে অন্য স্বাদ আবার মহিষের মধ্যে ভিন্ন স্বাদ কিন্তু খাদ্য তো সবাই সমান এই সাঁত কে লাগাইল দেশি মুরগির মধ্যে এক ধরনের স্বাদ সোনারি মুরগির মধ্যে ভিন্ন সাঁত আবার দেখা যায় ব্রয়লার মধ্যে অন্য স্বাদ খাদ্য তো সবাই সমান এরকম সুন্দর বিন্যাস তো কে করল আল্লা যে কোনো জিনিসের দিকে তাকাইল আমার মাওলার পরিচয় পাওয়া যায় তুমি কেন দেখো না যদি উপরে পানি উঠাইতে হয় পাওয়ার ব্যতীত প্রেসার ব্যতীত উপরের দিকে পানি উঠার কোনো যুক্তি না নাকি উপরে পানি উঠাবেন কিভাবে যে প্রেশার লাগবে কোন মি রাত্রের মধ্যে জমিন থেকে পানি চুষ করিয়া উইত একশো ফিট উপরে উঠাইয়া সেখান থেকে পানির মধ্যে রস লাগাইয়া দিছে রং লাগাইয়া দিছে ভিটামিন এই খেজুর গাছের মধ্যে এত মেশিন কে ফিটিং করলো আবার দেখলাম গাছ কাটার পরে মেশিন নাই আস আস গাছটা আস আস সুগার মিল কে ফিটিং রঙের মিল কি ফিটিং করলো ঘেরানের আতরের মিল কে ফিটিং করলো এত ইঞ্জিন তুমি কি দেখো আর নারিকেল গাছের দিকে তাকাই এই নারিকেল গাছের মধ্যে এত সুন্দর নারিকেলের মধ্যে কত ডিজাইনের পানি আল্লাহ ভাগ ঢুকায় রাখছে কষি এক ধরনের পানি একটু লেওয়া হয়ে গেলে পানির স্বাদ ভিন্ন হয়ে যায় হয়ে পানির স্বাদ অন্ন হয়ে যায় লেওয়া এক ধরনের আর একটু মজা ফাইল ফার ধরনের মজা। এই নারিকেল গাছের মধ্যে পানি কে উঠাইল নারিকেল কে ধরাইলো আলহামদুলিল্লাহ এ দুনিয়ার নামো খারামের দলের আজকে আমার মাওলার দেওয়া ইলিশ মাছ খাইতে আস একদিনও খাদ্য দিস নাকি এই ইলিশ মাসের পোনা ছাড়লো লোকে খাদ্য দিল কে লক্ষ লক্ষ মাছ ধরা পড়তে আছে কি পর্যন্ত ধরতে থাকবে পূর্তি বছর লক্ষ লক্ষ কুটি কোটি মাস ধরা পরে আবার মাস হইতেছে কে বানাইলো এত খাদ্য কে দিল समस्त দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা কে করলো আমামিন দাবাতে ফিল আর ইল্লা আল্লাহির বল করে তুমি কি দেখো না একটা গরু ঘাস ভিন্ন ধরনের ঘেরান গরুর ভিতরে গিয়া সেই খোল পানি ঘাসের মধ্য থেকে এত সুন্দর দুধ রক্ত এবং রক্ত এবং গোবরের মাছ তার দুধ কিন্তু দুধের মধ্যে গোবরের কোন রং নাই রক্তের কোন ঘের নাই গোবরের কোন গন্ধ নাই সুন্দর নেমা সব তোমার নেমাত সত্তাকে যিনি আদম থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে তার প্রয়োজন মিটাইয়া তার পূর্ণতায় বুঝাইয়া দেয় তাকে রব বলা হয় অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে তার প্রয়োজন মিটাইয়া তার পূর্ণতা কি মনে হয় প্রয়োজন ছিল মায়ের নাবীর রক্ত আমার মা অব বলেন আমার মায়ের গর্বের মধ্যে মায়ের নারীর সাথে আমার নারীর সম্পর্ক গড়িয়া দিছে ওই রক্ত খাই আস্তে আস্তে বড় হইতেছিলাম মুখে থেকে রক্ত পান করি নাই সম্পর্ক ছিল নাবির সাথে রক্ত গোস্ত মায়ের রক্তক্ষয়া আমার জন্ম হইয়াছিলাম মায়ের পেটের মধ্যে যা প্রয়োজন ছিল আল্লাহ আমি ভূমিষ্ঠ হইলাম মাত্র জন্ম হইলাম মাত্র ভূমিষ্ঠ হইলাম এখন গোটা দুনিয়ার সমস্ত ডাক্তাররা একত্রিত হইয়া আমাকে রক্তক্ষয়া আর বাঁচাইতে পারবে না বুঝেন নাই কথা বাচ্চা জন্ম হওয়ার আরো পনেরো দিন বাকি আছে কিন্তু পনেরো দিন আগেও অপারেশন বাড়ি করা যায় কি যায় না যদি পনেরো দিন পরে বাড়ি করতাম খাইতো কি কথা বুঝেন নাই কি খাইতো রক্ত বের হয়েছে পনেরো দিন আগে এখন আর রক্তে কাজ হবে না মায়ের গর্বে রক্ত খাইয়া বাঁচছি পনেরো দিন পর বাইরে হইলে রক্ত করব। একটা প্রশ্নের জবাব তুমি যুক্তি সংগত পারবা না পারবা তুমি তোমার মধ্যে কোন সাঁতার জ্ঞান আছে তোমার তুমি কি জ্ঞান এখানে বইশ আমি এক হাজার প্রশ্ন করবো একটা প্রশ্ন জবাব তুমি বৈজ্ঞানিক হিসেবে দিতে পারবা না পারবা তুমি মায়ের নাম রহিমা খাতুন ভাইয়ের বাবার নাম কি সাত ভাইয়ের মায়ের নাম কি সাত ভাইয়ের বাবার নাম আবদুল্লাহ সাঁত নাম কিন্তু একজন সুন্দর একজন কালো কেন বাবা তো আবদুল্লা বীর্য একই গর্ব একজন সুন্দর কেন একজন কালো কেন একজন পুরুষ কেন একজন মহিলা কেন একজন হাজার কোটি টাকার মালিক কেন একজন রাস্তার ফকির কেন একজন বাসা কেন একজন কয়েদি কেন একজন যশ কেন একজন ফাঁসির আসামি কেন এর কোন জবাব নাই এর একমাত্র জবাব আল্লাহ জোরে বলো কে আর কোন জবাব নেই কি জবাব দেবো তুমি ইলিশ মাসে এই ধরনের স্বাদ কেন রুই মাছের মধ্যে এই ধরনের স্বাদ কেন ন্যাংরাই এই মজা কেন হিংসা করে এই মজা কেন ফজদির মধ্যে এই স্বাদ কেন জবাব দাও শুধু একটা জবাব জনগণের পিছনে ঘুরছো তুমি যুক্তি দিয়ে দেখাও আমাকে বেলির মধ্যে কেন ঘেরান হবে গোলাপের মধ্যে এই ঘান কেন হবে যুক্তি দাও এর কোন যুক্তি নাই গোলাপের মধ্যে আল্লাহাকে এই ঘেরান দিচ্ছে এইটাই যুক্তি আর কোন যুক্তি নাই কোনো যুক্তি নাই সবকিছুর পিছনে কে আলহামদুলিল্লাহ মায়ের গর্বের মধ্যে যা প্রয়োজন ছিল আল্লাহাক তাই প্রয়োজন মিটাইছে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রয়োজন ছিল দুধের মায়ের বুকের মধ্যে দুধ আমার মাও দান করছে অন্য কেউ দান করে নাই একটু বড় হওয়ার পরে দুধ ছিল দুধের দরকার ছিল বেশি ওই গরুর মধ্যে ছাগলের মধ্যে আমার মাওলায় দুধ দান করছে অন্য কেউ দান করে নাই আবার একটু বড় হওয়ার পরে গমের দরকার ছিল আটার দরকার ছিল চাউলের দরকার ছিল ওই জমিনের মধ্যে চাউল আমার মাওলায় দান করছে অন্য কেউ দান করে নাই আমার যা প্রয়োজন সব আমার মাওলায় দান করছে অন্য কেউ না সেই আমার রফ কে আমার রফ তো আলাদা অন্ন কেউ না সেই মিঠাই আয় আলহামদুলিল্লাহ আমাকে যদি সিরাতিমা মাওলার কবরই যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কবরটা জান্নাতের এই ব্যক্তি কি এই ব্যক্তি আল্লাহের মোহামেন বান্দাম কি প্রশ্ন করু এই ব্যক্তির প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়ে কলেজের মধ্যে গেছি কত থার কিন্তু তার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মুখে দাঁড়িয়ে নাকি ইউনিভার্সিটির মধ্যে গেছি কলেজের সাথে ইউনিভার্সিটির সাথীরা দাঁড়িয়ে ধরিয়া কত পিটকারি করছে আমার স্ত্রীও চলিয়া গেছে কিন্তু ওই ব্যক্তির প্রেমে পড়িয়া ডাড়ির মধ্যে লাগাই নাই লম্বা জামা গাই দিয়া কলেজে গেছি কলেজের সাথীরা জামা কত টানা হেসা করছে কিরে দশ মৌল বীরাই কাপুরের দাম বাড়াইলো টিটকারি সহ্য করিয়া জামা আমি গাঁর থেকে নামাই নাই এই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার জীবনের দিকে আমি তাকাই আমার স্ত্রীর দিকে আমি নাই আমার টাকার দিকে তাকাই আমি দলের দিকে তাকাই ইজাত সম্মানের দিকে তাকাই নাই আমার জীবনকে বিসর্জন করিয়া দিয়েছি ও যে আমার নবী জনা বান্দা বান্দি গায়ে আমাদের জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না যখন ইসরাফিল্লাহলাম সিংহার মধ্যে ফুক মারবে অমনি আল্লাহের মোমেন বান্দাবানি বলবে ভাই ফেরেস্তা কিসেন আওয়াজ আসতে আসে ফেরেস্তারা বলবে কমাতিল কেয়ামাত কেয়ামত কায়াম হয়ে গেছে তখন আল্লাহের বলতে পারে না। তারা বলছে ফেরেস্তারা বলবে আল্লাপাকের বান্দা বান্দি তুমি মাওলাকে এমন ভাবে রাজি খুশি করি আরছো এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে কিন্তু আল্লাপাক আমি কোনো কিছু অনুভব জান্নাতের মধ্যে চলিয়া যাবে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না কিন্তু আমার বেনোমাঝি বাবারা এ আমার বেপার দা বোনেরা আল্লা না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার মাওলাকে রাজি খুশি না করিয়া আসার মানুষের এই না করিয়া রোজা সারিয়া দিয়া মদ পান করিয়া না করিয়া কম জাহান নাম কামাই করছে খবর ওই জাহান নামখানা না দেখাইয়া রু কবস জ্বলতে আসে মানে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা সমস্ত শৈলের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুন আর সিল কি বাইর হয়েছে এই অবস্থা হইতে চাইবে না রোজা করার সুযোগ দিয়া দাও আমাকে একটু কলেমা পড়ার সুযোগ দিয়ে দাও আজরা খব আমার মা কালামে পাখির মুদা কি বলেনিদা যা জল আমি কারোর দরজা একবার না আর তোকে সুযোগ দেয়া হবে না থাবা যাইবে। চিকিৎসা করাও না কেন ওপেন হার্ট সার্জারি করো না কেন যত ব্লাড করো না কেন তোমাকে যতই করুক না কেন যতই কোরআম না কেন আজকে দুনিয়ার কৃষি একবার লস গেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হাললে জজ করে আপিল করিয়া কবরের মামলায় খেয়ামতের মামলায় মিজানের মামলায় পুলিশ রাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তু দ্বিতীয়বার আপিল করা যাবে বাবারে মৌস একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা কোনো মোল্লা মৌলভীর কেসা কাহিনী না নবী আল্লাহালাম ফরমান যখন না ফরমান বদমাশ বাইমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে তখন না ফরমান বদমাস বাইমান স্বপ্নের মধ্যে চিল্লে একবার বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু ও আমার ভাই তোর আমাকে কোথায় নিয়ে যাও আমার তোদের সাথে তোদের জন্য কামাই করতে গিয়া বিদেশে থাকিয়া আমার জীবন ধ্বংস করিয়া ফেলাইছে তোদের মুখে একটু ভালো খানা জন্য রোদ্দ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে আজকে তোর বাবা তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না ইয়া মার্শালা তুই খেয়ে দেখো না কবরের মধ্যে নিরানব্বইটা সাফা আখরে আমার ওই যে কবরের মধ্যে জাহান না বারা ঘুম ধাউ ধাউ ধাউ ধাউ করা জলতে আসে এ আমার সেলে তোর হাতেও ধরছি পায়েও দরছি ওই কবরের দিকে আমাকে নিয়ে আল্লাহ নবী আলাই সালাত কোনো না ফরমানের চিল্লার চিল্লি দুনিয়ার কোন মানুষ শুনতে পাইতো না কেউ কাফোনো বড়াইতে পারত না দাফনে করতে পারত না বাবার এমন কোন হাদিসের কেতাব নাই যে হাদিসের খেতাব কবর আজাবের ভয়ান নাই রে বাবার কত মানুষ কবর আজাব দেখছে খুলনার এক সফরে আমি যখন গেলাম এক ব্যক্তি তার এক হাফের ছেলেকে নিয়ে আসছে ওই বাবা বলতেছে হুজুর আমার ছেলে কি বলে আপনি শোনেন তখন আগুন আল্লাহ করিয়া কত কবরের মধ্যে আগুন দেখা যায় কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায় কত কবরের মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় বুঝে আসবো না রে বাবা বাবা রে দুনিয়ার প্রত্যেকটা কাজ বার করার সম্ভাবনা আছে কিন্তু দ্বিতীয়বার কিন্তু মরার কোন সম্ভাবনা নয় দ্বিতীয়বার কবরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার বড় লোক বাবার আজকে খালি পায় জমিনের মধ্যে হাঁটতে না পার মধ্যে ব্যথা লাগে আজকে ছোট একটা কাটান শরীর সহ্য করতে পারে না আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড় থেকে বাঁচার জন্য কত গোলপ জা খাস্তা কবরের মধ্যে যদি ৯৯ সাপের কামড় শুরু হয় আমরা কেউ সহ্য করতে পারবাহ আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও বাবার এই কবরের মধ্যে আল্লাপ রায় কিয়ামতের ময়দান আল্লাপাক মুখ মুখকে বন্ধ করিয়া দেবে হাত মা দিবে চু বাংলার সামনে দিবে এই চক্ষু দিয়ে কত পরের মহিলা দেখছি এই কান দিয়ে কত গান শুনছো কত গিবাসে গে শুনছ কান তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে এই হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো কত সুদ গ্রহণ করছো কত মানুষকে অন্যায় ভাবে আঘাত করছো কত কত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষে দিয়ে দিবে এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষে দিয়ে পাও দিয়া কত অবৈধ কাঁচের দিকে হাটিয়া গেছো আবার কত ন্যাক কাজের দিয়ে পাও দিয়ে হাটিয়া গেছো এমনকি গাছ চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহ তুমি কবল করিয়া নাও আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আল্লাহ তাদেরকে হাবিয়া জাহান নামের লা দিয়া আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান্ন জাহান্নামাক জলতে জলতে কলিজা শুকা যাবে অস্থিরা টিকতে পারবে না হঠাৎ জাহানা চিন্তা করো অস্থিরতা লাগলে গোসল করলে একটু ভালো লাগতো আরাম লাগত গোসল করো দাও জাহানের জন্য ওই পানি এত গরম হবে যখন জাহান মাথার উপরে পানি ঢালিয়া দেওয়া হবে মাথা সিদ্ধ হইয়া পেটের মধ্যে গিয়া নাড়ি উড়ি সব পিছনের রাস্তা দিয়ে শরীরের মধ্যে কেউ আমরা সহ্য করতে পারবাহ কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব বসেন বসেন কেন সবার সামনে তোমার একশো বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা তারপরে গুনার কামের কাছেও যাইও না বলতোর হুজুর গুনার কাজ আমি করব জাহার আমি যাবো আপনি এত ব্যাস্ত কেন আপনি কেনই বা আমার হাতে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের যাও। আর যদি দেখো পুকুরের পানি কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে। তুমি বাচ্চাকে চেনো অত মানুষ বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠ বাঙানা বাবরে আমরা কোরআন হাদিসের দৃষ্টি কথা গান লাগার বান্দানি সিনেমায় মজা পাইয়া ভিসিআরে মজা পাইয়া গানে মদে মজা পাইয়া শুধে মজা পাইয়া বেপর দেয় মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া আল্লা করুক না করুক না করুক এই খেলা করা অবস্থায় নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছিয়ে ধাক্কা দিয়া নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ বেরোজদার তুমি কি দেখো নাই কত বেরোজদারির রোজা রাখার আগে দুনিয়ার থে বিদায় হয়ে গেছে এ আমার দাঁড়ি কামিনা তুমি কি দেখো নাই থেকে বি হয়ে গেছে এই গুণাগার তুমি কি না কত গুনাগার তোর আগি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ মতখর তুই কি দেখো কত মতখর মদ পান করতে করতে করবা। কে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান্ট কে দিছে রে বাবা নাই গ্রান্ট টি কেউ দিতে পার তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামাল করিয়া মাওলার মনে হয় কামসারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শেতান লাগিয়া রয়েছে এই নফস এবং শায়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে ব্যবসা দলাদলি হিংসা হাসা দেমত যে পীরের পাঁচজন মৃদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার अल्लाद सुन्न मूलक मजबूत चर्मनार दाव प्रशंसा प्रचार प्रसार कर चर्मन जा दरकार नारिया गुणाराम सार ঠিক তো দ্রব্য এবং আমার গুনার দ্বারা যায় জাহান আগুন জ্বলিয়া রইসায় সুখের পানি সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভাবনা আমিও দোয়া করি সবাই সবার জন্য হুমামিনুমামিন ও পর্দাল মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দার মাওলার কাছে মাপ চাল কান্না না আসলেন মনের বুঝো রে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বহু ছিল কত মেয়ে লাগে শরবত খাওয়াইছে কত মেয়ে লাগে বাতাস করছে আবার একদিন এই ঘরের দোয়ার দিয়া মরালা বাইর হব ছেলে মামা কর আল্লাহ তোমার হাবি বসে সাদা দারুণ কান্দাল লজ্জা ভয়া যাও আল্লাহ কত বেগুন না বলে আলিম সাদের পাখনা বি ছায়া দেয় তার আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়া আমরা কেউ আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ দাঁড়ি কাটিয়া ফেলাইছি কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছি কেউ গাজামত পান করিয়া ফেলাইছি আল্লাহ আমরা গুনার কাজ করিয়া ফেলাই জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ আল্লাহ আল্লাহ জান ফের দাও এর মধ্যে আমাদের নামটা উঠাইয়া আল্লাহ আল্লাহ আমার সুবক বাবা থেকে কবল করিয়া নাও আল্লামার যুবক বাবা থেকে কবল করিয়া না আল্লামার যুবক বাবা থেকে কবল করিয়া না আল্লামার মুরব্বী বাবা থেকে কবল করিয়া না আল্লামার মা বোন থেকে কবল করিয়া না আল্লাহ হাত তোলাম জানি না কার মা নাই জানি না কার বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই বন্ধু নাই বান্ধব নাই ভাই নাই বন্ধু নাই মাের মধ্যে আমাদের খাস গোলাম বান্ধিস কবল করে নাও রব না হবলানামি না জুয়ুর মুখর খালি আজমাই নাম বির হাম রী